নাস্তিকদেরকে অন্ধবিশ্বাসী বলা যায় যারা হয় আল্লাহ আল্লাহ মানি না বেহ কারণে বেহেশ মানি না এদেরকে অন্ধবিশ্বাসী বলা যায় কারণ তুমি যা দেখছ না তা তুমি মানো না দেখছোনা জিনিস মানলেই অন্ধবিশ্বাসী হয় তুমি যে বেদারে বাপ ডাক এই বেদারে তোমার এজন্ম দিছিল দেখছিলেন এই বেদারে বাপ ডাকো তুমি অন্ধবিশ্বাসী না তুমি আল্লাতে বিশ্বাসী আমি যে বাজারে বলতেছিলাম সেটা হল এই পৃথিবীটা আমরা বিশাল এবার বলেন এতগুলি কথা বুঝে থাকলে বিজ্ঞানীরা ওই বিশাল জগতের অস্তিত্ব স্বীকার করে না কেন জানারও হয় দেখারও হয় এই জন্য মোফত সুরিন একেরম লেখছেন আধুনিক বিজ্ঞান যেখানে গিয়া শেষ হইয়া যায় ইসলামের বিজ্ঞান সেখান থেকে শুরু হয় চন্দ্র পর্যন্ত গেছেন আর আর বিভিন্ন গ্রহ গেছেন নক্ষত্রে গেছেন যারা যারা চন্দ্র পর্যন্ত যাওয়ার অভিযানে সফল হইছেন এরা কি স্বীকার করে আমার জানা মতে চন্দ্রের চন্দ্র পর্যন্ত যাওয়ার অভিযানে সবচেয়ে বড় সাফল্য সর্বপ্রথম যিনি লাভ করেছিলেন তিনি ছিলেন আমেরিকার বড় বিজ্ঞানী নীল আর স্ট্রং আমেরিকার বড় বিজ্ঞানী নীল আর স্ট্রং সর্বপ্রথম চন্দ্র বিজয়ের অভিযানে সফলতা লাভ করেছিলেন আল্লাহ্রুল কুরানেরাতে বলেন্লাহ আলহ্লাম লুকেরা আপনাকে জিজ্ঞাসা করে এই চন্দ্রটা এক সময় বারে এক সময় কমে কেন সূর্য তো এরকম হয় না চন্দ্রের মধ্যে এরকম হয় কেন আল্লাহ জবাব শিক্ষা দিয়া বলেন কুলহিয়া মা হে রসুল সাল্লু আলহিম আপনি বলে দিন প্রশ্নকারীদের জবাবে চন্দ্রকে আমি বিশ্ব মানবতার জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানাইছি ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বাংলাদেশের মানুষের জন্য শুধু চন্দ্র ক্যালেন্ডার নয় সৌদি আরবের জন্য শুধু চন্দ্র শুধু ক্যালেন্ডার নয় ইংল্যান্ডবাসীদের জন্য শুধু ক্যালেন্ডার নয় ক্যানাডাবাসীদের জন্য শুধু ক্যালেন্ডার নয় শুধু আমেরিকানবাসীদের জন্য চন্দ্র ক্যালেন্ডার নয় চন্দ্র সারা বিশ্ববাসীর জন্য সারা বিশ্বের মানুষের জন্য আমি আকাশের চন্দ্রকে ক্যালেন্ডার মানি চন্দ্র সৃষ্টি করার এক কারণ দ্বিতীয় কারণ আল্লাহ অন্য আয়াতে বলেন তোমরা কি দেখো না স্তরে স্তরে সাতটা আসমান সৃষ্টি করে সর্বনিম্নতম আসমানের নিচে যে মহাশৈন্য আছে সেই মহাশূন্য সূর্যকে বাতি স্বরূপ আর চন্দ্রকে জ্যোতি স্বরূপ স্থাপন করেছেন বিজ্ঞানীরা কয়েক সূর্যটা পৃথিবীর থেকে তের লক্ষ গুণ বড় তের লক্ষটা জুড়া দিলিয়ে যত বড় হবে সূর্যটা এত বড় কথা বুঝতে পারলেন কিনা পৃথিবীটা বড় না সূর্যটা বড় কত বড় তের লক্ষ গুণ প্রতিদিন আপনার মাথার উঠি দেওয়া যায়নি কোনদিন সূর্য রা ই আল্লার অবাধ্য হইতে জান্নাত ছাড়া যাইব না বাদ্য হইলে ওইভাবে আল্লাহ সিনাইছেন এই জগৎ সৃষ্টির বিবরণ দিয়া কইছেন আল্লা সিন ও আল্লাহ তোমরা আল্লাহ তোমরা কি লক্ষ্য করে দেখো না কেমন ভাবে স্তরে স্তরে আল্লাহ সাতটা আসমান সৃষ্টি করেছেন তারপরে স সর্বনিম্নতম মহাসৈন্যে সূর্যকে বাতি স্বরূপ আর আল্লাহ জ্যোতি স্বরূপ স্থাপন করেছেন যার থেকে আলু বাই রয়ে আর চন্দ্র বাতি না চন্দ্র জ্যোতি আলু অন্যখান থেকে পায় কোরআনের ই আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সূর্যের নিজস্ব আলু আছে চন্দ্রের নিজস্ব আলু নাই চন্দ্র সূর্য থেকে আলু গ্রহণ করে তাহলে চন্দ্র কেন আল্লাহ সৃষ্টি করলেন রাতের বেলা তোমাদের আলু দেওয়ার জন্য নিজস্ব আলু নাই সূর্য থেকে আলু আনবে আর রাতের বেলায় তোমাকে দিবে সৃষ্টি সৃষ্টি করেছি আর একটা হইল চন্দ্র তোমাদের জন্য রাতের বেলায় আলু দাতা হবে আলু আলু দিবে চন্দ্র তোমাদের জন্য বাসস্থান হবে চন্দ্র তোমাদের জন্য ফসল উৎপাদনের জমিন হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই এখন যিনি গেছেন তিনি কি বলেন দেখেন সর্বপ্রথম চন্দ্রে কে গেলেন যে আপনাদের আমেরিকাবাসীদের গৌরব নীল আর্মস্টং সর্বপ্রথম চন্দ্রে গেলেন তিনি চন্দ্রের থেকে ফিরে এসে দুনিয়ার মানুষকে পৃথিবীর মানুষকে চন্দ্রের জগৎ সম্পর্কে দুইটা রিপোর্ট দিলেন একটা রিপোর্ট দিল চন্দ্রের জগতে অক্সিজেন নাই চন্দ্রে অক্সিজেন নাই কাজে পৃথিবীর কোন প্রাণী সেখানে গিয়ে বসবাস করার উপায় নয় আমি আপনাদের এখানে আসার পরে শুনতে পারলাম অনেক শৌখিন মানুষ বর্তমানে চন্দ্রে প্লট প্লট খরিদ করতে ভবিষ্যতে তাদের বংশধরা সেখানে গিয়া বাড়িঘর বানাইবে এবং বসবাস করবে গিয়া যে প্লট কিনতেছ লাগে গিয়ায় সিলেবাটাই খুঁয়া দিছে গিয়া থাকতায় না অক্সিজেন নাই মরবাই তাকে চন্দ্রে কোন অক্সিজেন নাই আমি কইছি না সবার আগে তার চন্দ্রে কোন অক্সিজেন নাই সেখানে পৃথিবীর কোনো প্রাণী বসবাস করতে পারবে না তাইলে আল্লাহ সৃষ্টি করলেন কেন প্লট কিনতে পারি বা না নীল লাগি না ক্যালেন্ডারের কাজ দিব আল্লাহ যেটা কইনি রীতি বাস্তবায়িত হবে আমি ওই আলোচনাটা এখন করতে চাই না সময় কম যে অক্সিজেন কি জিনিস অক্সিজেন না থাকলে কি অসুবিধা হবে আমাদের আরেক অবশ্যই এখানে আমাদের অনেক কিছু শিকার মতো আল্লাহরে সিনার মত অনেক অনেক উপকরণ আছে যেহেতু আয়াতে আল্লা আল্লা সিনা নিতে আল্লাহর উদ্দেশ্যম্বর আয়াতে আল্লা সিনা নিটা ওই আল্লাহর উদ্দেশ্য আর আল্লাহ কিভাবে আল্লাহ দেখো আল্লাহ সামান্য একটু আবার দিচ্ছি অক্সিজেন কাকে বলে এটা চিনলে আপনার আল্লাহ চিনার পথ বড় সহাল হয়ে যায়। অক্সিজেন হইলো একটা সাবান যে সাবান দিয়ে কোনো কাফর দুলাই করা যায় না যে সাবান দিয়ে কোনো শরীরের কোন ময়লা সাফ করা যায় না শুধুমাত্র মানুষের শরীরের ভিতরে রক্তের ময়লা পরিষ্কার করা যায় রক্তরে পরিষ্কার করার মতো একটা সাবানের নাম অক্সিজেন ই অক্সিজেন বাস্পের মতো ও দৃশ্যভাবে বাতাসের সাথে মিশে থাকে এই কথাটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি গুফল করার পরে বিজা কাপড় বিজা লঙ্গি বিজা গামছা রইতে দিলেন শুকাইবার জন্য অথবা গ্যাসের চুলার উপরে দিলেন রুদের তাপ লাগলো তাপ লাগিয়া গামছা শুকাইলো তার মধ্যে যে ফানিটা আসলে গেল কই বাষ্প হইয়া কই গেল বাতাসের মিশিয়া গেল যতক্ষণ পর্যন্ত ফানিটা ফুটা ফুটা ফুঁজা করে ততক্ষণ পর্যন্ত ফানিটা দেখা যায় আমরা সেখানে বসবাস করতে পারবো না কি কাজ হয় অক্সিজেনের দ্বারা এবারে বোঝার চেষ্টা করে। আমরা দিন যা কিছু খানা ফিনা করি এই সবগুলি খানা ফিনার সার হিসাবে শরীরের ভিতরে যে রক্ত উৎপাদন হয় এই রক্তটা একটা পাম্পিং আছে কুদ্রুতি কুদ্র আমাদের শরীরের ভিতরে এই পাম্পিং উৎপাদিত রক্তগুলি আমাদের মাথার থেকে সমস্ত শরীরে সাপ্লাই করে এই পাম্পিং মেশিনটাকে বাংলা ভাষায় বলে হৃৎপিণ্ড আরবি ভাষায় বলে কল্প ইংলিশে বলে হার্ট হার্ট প্রতি সেকেন্ডে সেকেন্ডে পাম্প করে আর এই পাম্পের চাপে রক্ত সমস্ত শরীরে পৌঁছে। এই প্রধান পৌঁছাইয়া যায় আর এক অংশ রক্ত শরীরে কয়েক মাস ব্যবহার হইলে পরে রক্তটা পুরাতন হইয়া ময়লা যুক্ত হইয়া যায় রক্তের সেই ময়লা शर दे सप्लई देना हार्ट एवती अंश मईला रक्त के चाप फुष हार्टर हार चापे पुरतन दूषित मईला जुक्त रक्त फूसफूसर फुष भरे जाए मईला रक्त फूसफूसर भरे गिया धुलईयर अवेक्षा था এই দূষিত রক্তটাকে দুলাই করার জন্য আল্লাহ কুদরতিভাবে সাবান সৃষ্টি করে এটা বাতাসের সাথে বলেন আমার যে দূষিত রক্তটা দুলাইয়ের দরকার এটা আসে কোথায় দেহের ভিতরে ফুসফুসের ভিতরে দুলাইয়ের জন্য যে আল্লাহ সাবান সৃষ্টি করে রাখছেন অক্সিজেন নামে সেটা আসে কোথায় শরীরের বাইরে বাতাসে रक्त फूसफूसर भरे अवेक्षा कर सामान रही बहरे बल्ला बुजन क्या बुझा था कत बड़ कारीगर एत बड़ कारीगर जो मानो ना मान तय बुझा देखो कत बड़ कारीगर আপনারা নাক দিয়া সব সময় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাতাস টানা গুমন্ত অবস্থায় মধ্যে আমি নাকের দ্বারা বাতাস টানি ইচ্ছায় অনিচাই অনিচ্ছায় আমার ইচ্ছা নাই আমার অনুমতি নাই আমার চেতনা নাই তারপরেও আমার নাকে টানতে থাকে আর সারতে থাকে কোন শক্তির নির্দেশে নাকের নিঃশ্বাসের মধ্যে চিন্তা করলেও আল্লাহরে চিনা যায়নি আল্লাগাল হওয়া যায়নি আল্লাহ চিনা যায়নি আমি ঘুমে আমার মধ্যে চেতনা নাই আমার মধ্যে আমার মধ্যে অনুভূতি নাই এরপরও আমার নাকি দিয়ে বাতাস ঢুকে আর বাহির হয় আমার ইচ্ছায় নয় সৃষ্টিকর্তার ইচ্ছায় সুতরাং এত বড় মহা কৌশলী মহাশক্তিশালী এত বড় মহা কারিগর সৃষ্টিকর্তাকে চিনার পরও যদি তার নির্দেশ দুনিয়াতে জীবনযাপন করো না জন্য জান্নাত হারাইতে <laughs> कारणे आल्लर निर्देशे गुमर मध्येर अनिच्छाय बस नाखी दिया डुके बैर डुके बसिया कोई पर्यत जाए फूसफूसर भरे जाए ফুসফুসের ভিতরে তো দূষিত রক্ত আগের থেকে আমার নাকে দিয়া করলে যেমন ঠিক তেমনি ভাবে অক্সিজেনের শোয়া আমার ফুসফুসের ভিতরে অভক্বান দূষিত রক্ত দোলাই হইয়া পরিষ্কার হইয়া যায় এবার বলেন নাকের নিঃশ্বাস বন্ধ বন্ধ থাকলে থাকলে অক্সিজেন পোষতে পারবেন আমার ফুসফুসের ভিতরে তাহলে এবার বলেন যে চন্দ্রের জগতে অক্সিজেনের অস্তিত্বই নাই ওখানে গেলে কত বছর প্লট কিনে থাকা যাইব মুখ আমি রত্যেটা সিং না থাকা দরকার নীল আর্ম স্ট্রং যে গেল সে রইলো কি ভাবে হৃদয় কে আমি দেখেছি কেন আমি পৃথিবীর থেকে অক্সিজেন বাক্স মেদে ডুকাইয়া সাথে ঘুরে লইয়া গেছি সাথে ঘুরে লইয়া গেছি চন্দ্রে গিয়া দেখলাম চন্দ্রের এক প্রান্ত থেকে ওপর প্রান্ত পর্যন্ত একটা সুদা কালো চিন্তা করলাম চন্দ্রের মধ্যে অনেকটা সুদা কালো রেখা কেন সৃষ্টি হইল কখন থেকে সৃষ্টি হইল কিছু বলেন যে চন্দ্রে আগ্রহ ইটা নিয়ে গবেষণা করা দরকার কিন্তু চিন্তা করে দেখলাম আমি চন্দ্রে বসে বসে যদি এই রেখা নিয়ে গবেষণা করতে থাকি আর পৃথিবীর থেকে নিয়ে আসা অক্সিজেন যদি ফুরাইয়া যায় তাইলে আর জীবনে পৃথিবীতে ফিরে যেতে পারবো না এখানেই মরে যেতে হবে এই গবেষণার আমার গবেষণায় ধরা পড়লো এই চন্দ্রটা এক সময় দ্বিখণ্ডিত হইয়া জুড়া লাগছিল এই জন্য জুড়া লাগার কারণে এই রেখার সৃষ্টি হয়েছে আমি আবার গবেষণা শুরু করলাম এই চন্দ্রটা যে দুই টুকরা আর জোড়া লাগার কারণে এই দাগের সৃষ্টি হইল এই দুই টুকরা হওয়া আর জোড়া লাগার ঘটনাটা কতদিন আগে হইতে পারে গবেষণা করতে করতে নীল অনুষ্ঠান বলেন আমার চন্দে যাওয়ার প্রায় তেরো শত অথবা চোদ্দ শত বৎসর আগের আগে পর্যন্ত এই ঘোষণা ঘটতে পারে এবার বলেন আল্লাহ ফুল আল কোরআনে বলেছেন কিনা খন্ডিত হয়েছে বৈজ্ঞানিকরা সারা জীবন ভর গবেষণা করিয়া উদঘাটন করতে পারে আল্লাহ সেই তৃত্য তেরোশ বছর আগেই বলে দিয়েছে তাহলে চন্দ্র সম্পর্কে নীলাম সুন্দর মন্তব্য দুইটা একটা হইলে সেখানে অক্সিজেন নাই ভূমিতে উর্বরতা শক্তি বলতে সেখানে কোনো ফসল ফলানি যাবে না চন্দ্রের বাড়ি গর্বা নেয়া তাহাও না কাজে যারা যারা ফ্লট কিনো বুঝিয়া কিনবায় ফসল ফলাই দেয় না তাহা তাই একটা স্বর্ণের বিল্ডিং তৈরি করিয়া শুধু প্রদর্শনীর আলোচনার মূল কথার দিকে ঘিরে যাই অক্সিজেন বুঝলাম কিনা এবার দেখেন অক্সিজেন এমন একটা সাবান যে সাবানের দ্বারা মানুষের রক্তের ময়লা দুলাই করা হয় দুলাই হওয়ার পরে सबान पानी दिया मयला काफड़ दुलाई कर ले काफड़ परिष्कार होया सबान पानी मयला जुक्त है ठीक तेमी भाव ফুসফুসের ভিতরে অক্সিজেনের দ্বারা রক্তের ময়লা দুলাই হইলে পরে রক্ত পরিষ্কার হইয়া অক্সিজেনটা ও রক্তের ময়লা অক্সিজেনে চলে যায়। ময়লা অক্সিজেনের সাথে মিশে অক্সিজেন আর অক্সিজেনটাকে না সেরা কার্বন ডাইঅক্সাইড নামক দূষিত পদার্থে পরিণত হইয়া যায় সেটা নাক দিয়া সাস্টানি সময় অক্সিজেন হইয়া ডুকে আর সারি সময় কার্বন অক্সাইড হইয়া বাইরাই এই পর্যন্ত বোঝার পরে আরেকটা কথা বোঝা সহজ হয়ে হাদিস শরীফে হজরত রসি করিম সাল আলহিম বলেন তোমরা যখন পুরো পাত্রের মধ্যে কোন ড্রিঙ্ক পানি শরবত ইগুলি নিয়ে যখন পান করছে পান করবে না তিন নিঃশ্বাসে পান কর বেশি গিয়া সময় একটা নেখাই নিতে চাইলে এই এতটুকু কষ্ট যেন তোমার না হয় নবী এত বড় দরদই তোমার জন্য বলেছেন এক নিঃশ্বাসে পান করিও না যেন এক নিঃশ্বাসে পান করতে যদি হবে সেই কষ্টের পথে তুমি যাই না তিন নিঃশ্বাসে পান করলে এই কষ্টের বলেছেন তুমি ড্রিঙ্ক পান করার সময় এক নিঃশ্বাসে পান না করিয়া তিন নিঃশ্বাসে পান করবা আর নিঃশ্বাসগুলি এই গ্লাসের ভিতরে না ফেলাইয়া বাইরে ফেলাইয়া আদিসে আছে কি না গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলাইতে নাই আছে গ্লাসের ভিতরে নিঃশ্বাস না ফালি আর গ্লাসের বাইরে নিঃশ্বাস ফালানি যে ইসলামের বিধান এটা ইসলামের নবীর সুন্নত নবীর আমরা তো বর্তমান যুগে নবীর সুন্নত গুলি এত বহেলা করি এত বহেলা করি নবীর সুন্নত ফালন করলে কি না করলে কি কিন্তু বিজ্ঞান ভালো পরে দেখা যায় নবীর সুন্নতের এত বড় দাম যে ফালন করলেই স্বাস্থ্য ভালো থাকার ব্যবস্থা নবীর সুন্নত ফালন না করলেই স্বাস্থ্য ধ্বংস হওয়ার ব্যবস্থা নবিয়ে যখন বলছিলেন তখন ইজার কোন বেলু নাই বিজ্ঞানী যখন বলছে তখন ইজার বড় দাম হয় বর্তমান মুসলমানের কাছে নবীর দাম বেশি না বৈজ্ঞানিক তথ্যের দাম বেশি যখন আলিমরা বলে নিজা নবীর সুন্নত, তখন ডেম কেয়ার যখন কয় বিজ্ঞানী কইছে কথা হইলে ঠিক আছে বর্তমান সমাজের মুসলমানের কাছে নবীর বেলু বড় না বিজ্ঞানীর বেলু বড় নবী বলেন গাছের ভিতরে নিঃশ্বাস না ভালাইয়া পান করা যখন পানির বেড়ে মিত্র হইতে পারো তখন কয় ঠিক আছে বুঝে থাকলে বলেন ইসলাম বিজ্ঞান বিরোধী একটা ধর্ম না বিজ্ঞানে ইসলামের শুধু সমর্থকই না বরং সেবক বিজ্ঞান ইসলামের শুধু সমর্থক না সেবক সেবকা কবে আবিষ্কার হইল যে নাকের নিঃশ্বাসের মধ্যে ফানি এর মধ্যে নিঃশেষে ফেটে গেলে মারাত্মক রোগী আক্রান্ত হইতে পারে ই কথা তো আজকালকার কথা চোদ্দশো বৎসর আগে আল্লাহ রসুল বলেছেন নাকের নিঃশ্বাস পানির মধ্যে ফেলল না এই তথ্য বিজ্ঞানে আগে দিল আমাদেরকে না ইসলাম আগে দিল ইসলামের যে হত আগে দেখাইয়া দিল বিজ্ঞানে দেড় হাজার বছর পরে আইয়া সেই হতই সমর্থন দিল সুতরাং আমার কার কাছে নি বিজ্ঞানের কাছে ঋণী হ্যাঁ ইসলামের কাছে ঋণী ইসলামের কাছে ঋণী না ইসলামের সমর্থন হবে না মোহাম্মদ রসুলের সুন্নতের সমর্থন ছাড়া আর কিছু হবে না যদি বিজ্ঞানের কথাটা সঠিক হইয়া থাকে বিজ্ঞানের কথা কোনো সময় ভুল হইতো পারে বিজ্ঞানের কথা কোনো সময় ভুল হইতো যেমন? एक विज्ञानी नाम डरबीन डरवीन मानुष आदिकाल मानसिल मानुष एक समय बानर आस्ते आस्ते पीछे दुई पाए हाँ शिखल और सामने दुई पाए दरते शिखल और सोजा हूय चलते शिखल ये बानर गुली मानुषे परिणत हईल अल्लाह फकरबुल आलमीन कुरान ब আমি যখন সৃষ্টি করেছিলাম তখনই এই সুন্দর কাঠামো কাঠাম যিনি আমার বানাইলেন সৃষ্টি করলেন তিনি জানেন তিনি বেশি জানেন আমি শুরুতে কেমন ছিলাম না ডারবিন বেশি জানেন যিনি সৃষ্টি করছেন তিনি বেশি জানেন সাধারণ কথা সাধারণ বিবেকটা বোঝা যায় কোরআন বিজ্ঞান যদি কোরআনের সমর্থক হয় বিজ্ঞানের যে কথা কোরআনের সমর্থক হয় এটা সত্য বিজ্ঞানের যে কথা কোরআন বিরোধী হয় মধ্যে ভুল আছে তো তার দিনের এই কথাটা সঠিক না ভুল মানুষ আগে বানর ছিল না আজকাল থেকে মানুষ মানুষ ছিল হ্যাঁ এক সময় আল্লাহ একদল বানাইয়া দিছিলেন এদের অপরাধের কারণে এরা তিন দিন বেশি ছিল দুনিয়াতে তিন দিন পরে সম্পুলি মরে গিয়েছিল বিভিন্ন কথা একদল মানুষ আল্লাহ আল্লাহ হজরত মুসা সালামের যমনায় একটা বিশেষ অপরাধের কারণে সব মানুষ না একদল একদল মানুষ স্বাভাবিকভাবেই না একটা বিশেষ অপরাধের কারণে বিশেষ অপরাধের কারণ হজরত মুসামের জমানায় একটা অপরাধের বিশেষ একটা অপরাধের কারণে আল্লাহ একদল মানুষকে বানর বানাইয়া দিছিলেন এরা মাত্র তিন দিন বেঁচে ছিল তিন দিন পরে এই সবগুলি মানুষরূপি বাদর মরে গিয়েছিল এদের কোনো বংশধর দুনিয়াতে টিকে নাই এদের কোনো বংশধর দুনিয়াতে ঠিক নাই সুতরাং আমরা বর্তমান দুনিয়াতে যে মানুষগুলি আছি আমাদের বংশের সাথে বানরের বংশের কোনো সম্পর্ক নাই বানরের বংশের সাথে আমাদের বংশের কোনো সম্পর্ক নাই कथा मिले जाए विज्ञान कुरानी बुजते हैं निश्चय बूल आई बुलर कारण कुरान समर्थक होतेमी कुरान চন্দ্র সৃষ্টির উদ্দেশ্য দুইটা বলছেন একটা হইল ক্যালেন্ডার আরেকটা হইল আলু সূর্য ডুবে গেলে যখন পৃথিবীর কোনো এলাকা অন্ধকারচ্চন্দ্র হইয়া যায় তখন সেই অংশে চন্দ্র যেন পৃথিবীতে আলু বিতরণ করতে পারে করেনি সূর্য ডুবলে আমেরিকায় চন্দ্র আলু বিতরণ করেনি আল্লাহ বলেন এইটার জন্য সূর্য ডুবে গেলে যখন পৃথিবীর একটা অংশ অন্ধকার হইয়া যায় সেই অন্ধকার অংশে আলু বিতরণের জন্য আমি চন্দ্র সৃষ্টি করেছি আর একটা উদ্দেশ্য হইল এই পৃথিবীর মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার এর কাজ দেওয়ার জন্য আমি চন্দ্র সৃষ্টি করেছি কাজেই ওইখানে গিয়া বসবাস করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এটাও বলেননি ওইখানে আল্লাহ আল্লাহ সন্তি রাজা তোমরা গবেষণার মন নিয়ে দেখো স্তরে স্তরে আল্লাহ সত্তাসমান সৃষ্টি করে সর্বনিম্নতম মহাসৈন্য আল্লাহ ফবুল আলমিন সূর্যকে বাতিস্বরূপ আর চন্দ্রকে স্বরূপ স্থাপন করেছেন এইগুলির মধ্যে গবেষণা করলেও তোমরা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর সব কথা ঘুরাইয়া ফিরিয়া মানুষের জান্নাতের ভর দেখান চন্দ্রের কথা আল্লাহ আলোচনা করেছেন কোরআনে সূর্যের কথা আলোচনা করেছেন গ্রহ নক্ষত্রের কথা আলোচনা করেছেন মানুষকে আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয় কি রাস্তায় জান্নাতের পথ দেখাবার জন্য কথা বুঝলেন কিনা দেখেন সূরা ইয়াসিনের মধ্যে দেখেন আল্লাহ চন্দ্রসূর্যের আলোচনা কিভাবে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসসামসু তাজরী লি মুস্তকররিল লাহা যালিকা সূর্য আল্লাহকে চিনার একটা ব্যবস্থা কি বলে আল্লাহ বলেন তাজরি সূর্য চলে সূর্য চলে সূর্য চলে যে কই যায় আল্লাহ বলেন লিমুস্তাক একটা ডেস্টিনেশন আছে আল্লাহন আছে তার একটা লক্ষ্যস্থল আছে লক্ষ্যস্থলের দিকে চলে সূর্যের ডেস্টিনেশন কি লক্ষ্যস্থলটা কি যেটাকে যেটা পর্যন্ত পৌঁছার জন্য সূর্য চলে এই প্রশ্নের জবাবে মোহাসির কেরাম লিখেছেন সূর্যের লক্ষ্যস্থল সর্বমোট সাতটা সূর্যের লক্ষ্যস্থল সর্বমুখ সার এই সাত তার আলোচনা এখানে করার মতো সুযোগ নেই বাংলাদেশে আমার একটা বই বাজারে পাওয়া যায় চালু আছে ইসলাম আধুনিক বিজ্ঞান সেখানে অল্প বিস্তর লেখা আছে আপনারা যোগাড় করতে পারার সুযোগ আছে লাইন আছে জোগাড় করতে পারলে সেই বইয়ে বিস্তারিত পাইবেন যে সূর্যের যে লক্ষ্যস্থল সারটা কি কি এর মধ্যে একটা হলো এর মধ্যে একটা सात स्तर स्थल आकाशे उदयम आकाशे पश्चिम आकाशेदा दिन बेहस्था डिवटी बंद जगह सूर्य যেদিন এই সূর্যের চলা বন্ধ হয়ে যাবে সেই দিন পৃথিবী থাকবে না আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই থাকবে না মানব দানব জিনফিরিস্তা কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কাজেই ওই দ্বংসযজ্ঞের কথা যদি তোমাদের মনে থাকে তাহলে দুনিয়ার বুক বিলাস পাইয়া তোমরা চিরস্থায়ী জীবনের জান্নাতের কথা বলতে পারো না সূর্যদের চলে প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয় পশ্চিমা আকাশে অস্ত যায় উশৃঙ্খল বিশৃঙ্খল ভাবে কোন ডিসিপ্লিন আছে এই ডিসিপ্লিন কার দেওয়া আমেরিকার প্রেসিডেন্টে বাংলাদেশের প্রেসিডেন্টের ডিসিপ্লেন মতো সূর্য চলে না আমেরিকার প্রেসিডেন্টের তাহলে করলে আল্লাহর আল্লাহ একমাত্র মহা মহাশক্তিশালী আল্লাহ রাবুল আলমিনের নিয়ন্ত্রণের কারণে সূর্য এইভাবে নিয়ন্ত্রিত অবস্থায় কন্ট্রোলের ভিতরে থেকে চলে এই কন্ট্রোলের কন্ট্রোলারের নামই আল্লাহ তারপরে বলেন যেমন চন্দ্র নির্ধারিত উদয় হয় দক্ষিণ দিকে অস্ত যায় একই নিয়মে উদয় হয় অস্ত যায় অবশ্য নিয়ম আলাদা সূর্যের নিয়মে চন্দ্র হয় না চন্দ্রের নিয়মে সূর্য উদয়স্ত হয় না সূর্য এত দ্রুত গতিতে হয় যে চন্দ্রের উদয়স্থ আর সূর্যের উদয়স্থের গতির মধ্যে যে ব্যবধান আছে এই ব্যবধানের কারণে সূর্যের হিসাবে বৎসর হয় তিনশো দিনে আর চন্দ্রের হিসাবে বৎসর হয় আরো নয় দিন কমে সূর্যের উদয়স্থের গতিতে বৎসর দিনে হয় তিনশো দিন কিন্তু ইহারও কথা আছে সূর্যের উদয়স্তের গতিতে যে বৎসর তিনশো চৌষট্টি দিনে হয় পূর্ণ চৌষট্টি দিন ছয় ঘণ্টায় এক বছর হয় যে ছয় ঘন্টায় এক দিন হয় না এই জন্য ছয় ঘণ্টা জমা তাকে এক বছর চলে যায় পরের বছর আরো তিনশো চৌষট্টি দিন ছয় ঘন্টায় দ্বিতীয় বৎসর হইল এক বছরের ছয় ঘন্টা আর পরে এক বছরের ছয় ঘন্টা বারো ঘন্টায় মিলাই ও একদিন বছর আবার দিন বছর হইল আরো ছয় ঘন্টা আগের বারো ঘন্টার সাথে মিলিয়া আঠারো ঘন্টা হইল এখনো পুরা একদিন হইল না চতুর্থ বৎসরের আরো ছয় ঘন্টা আগের আঠারো ঘন্টার সাথে মিলিয়া চব্বিশ ঘন্টা হইয়া পুরা একদিন হয় এই জন্য প্রতি চার বছর পরে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে হয় কথাটা বুঝলেন কি দাদা ফেব্রুয়ারির ফেব্রুয়ারির ওই আঠাশ আসলে প্রথম বছর আসলে ফেব্রুয়ারি মাস আঠাশ তারিখে দ্বিতীয় বৎসর আসিল ফেব্রুয়ারি মাস আঠাশ তারিখে তৃতীয় বৎসর আসিল ফেব্রুয়ারি মাস আঠাশ তারিখে চতুর্থ বছর হইলো ফেব্রুয়ারি মাস উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ আইল করতে গাছ পহলা বৎসরের ছয় ঘ্টা দ্বিতীয় বৎসরের ছয় ঘ্টা তৃতীয় বৎসরের ছয় ঘণ্টা চতুর্থ বৎসরের ছয় ঘন্টা মিলিয়া ফেব্রুয়ারির চতুর্থ বছর উনত্রিশ তারিখে কথা বুঝলেন কিনা দেখে আমি যে বলতে সেটা সূর্যের গতিতে আর চন্দ্রের গতিতে ব্যবধান সূর্য চন্দ্রের তুলনায় একটু দ্রুত গতিতে চলে আর চন্দ্র সূর্যের তুলনায় একটু মন্তর গতিতে চলে যে কারণে সূর্য বৎসরের দিনের সংখ্যায় আর চন্দ্র বৎসরের দিনের সংখ্যায় প্রতি বছরে এগারো দিনের ব্যবধান হয় প্রতি বৎসরে এগারো দিনের ব্যবধান হয় তো সূর্য চলে সূর্যের গতিতে চন্দ্র চলে চন্দ্রের গতিতে তারপরে আল্লাহ বলেন চলে চন্দ্র একই মহাশৈন্য চলে কিন্তু সূর্যের সাথে চন্দ্রের কোনদিন পক্কর লাগে না বর্ষণ লাগে না কোনদিন অ্যাক্সিডেন্ট হয় না কেন কোন কন্ট্রোলার না থাকার কারণে না থাকার কারণে এখন সিনসনী আল্লাহ দেখো আল্লাহ করি এখন আল্লাহ সিনসনী सातार काटे चंद्रता एक ही सांतार काटे जार जार पथे जाए जार जो गति देना एकत्र है टैक्स लगे तत्कर लागे ना बर्षण लागे ना কেন কন্ট্রোলার না থাকার কারণে না কন্ট্রোলার থাকার কারণে সেই কন্ট্রোলার হুলের আল্লাহ দেখো সূর্যের মধ্যে চিন্তা করলে তোমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারো চন্দ্রের মধ্যে চিন্তা করলে তোমরা আল্লাহর কোনদিন যদি এমন হইত সূর্য লাইনোচ্যুত হইয়া চন্দ্রের সাথে অ্যাটাক করে চন্দ্র লাইনোচ্যুত হইয়া সূর্যের সাথে গিয়াটাক কর লাগতো আর চন্দ্রের সাথে টক্কর লাগিয়া সূর্য যদি তেরো লক্ষ টুকরা হইত তা কথার কথা চন্দ্রের সাথে কোনদিন এক্সিডেন্ট হইয়া সূর্য টক্কর সমান টুকরা অ্যাক্সিডেন্ট হইয়া টুকরাও তারপরেও স্বাভাবিক গতিতে চলত না ইয়া তোমরা মাথা করতো তখন তোমরা দশা কিন্তা হইতো চিন্তা করো তখন তোমাদের দশা এই দুর্দশার হাত থেকে কে রক্ষা করে কে তার নফর মানি কোন করো আল্লাহ এই কথাটা চা এই দুর্দশার হাত থেকে তোমাদের রক্ষা করে তাকদিরা আর তোমরা ধ্বংস হইয়া যাও না তোমাদেরকে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ ফক্রবুল আলমিন এমন ভাবে রক্ষা করেছেন পরে চলেছেন সুতরাং এই আল্লাহকে চিরো এই আল্লাহর ফরমাবর করো যদি চিরকালের জন্য জান্নাতে ফিরে যেতে চাও পৃথিবীর যে কোনো দেশ বলেন প্রত্যেক দেশে রাস্তা আছে যানবাহন আছে যানবাহন চলার ব্যবস্থা আছে আপনারা বলতে পারেন আমেরিকার ব্যবস্থাটা উন্নত বেশি আমি আমেরিকার ব্যবস্থা আয় বেশি দন বেশি অনেক কিছু বেশি হইতে পারে উন্নত কিন্তু আমেরিকা থেকে কোনোদিন কোন গাড়ির সাথে কোন গাড়ির টক্কর লাগে না অ্যাক্সিডেন্ট হয় না নষ্ট হয় না যেদিন অ্যাক্সিডেন্ট হয় ওই গাড়িতে কোন চালক থাকে না না তোমরা গাড়ির চালক থাকিয়াও যদি এক্সিডেন্ট হয় তাইলে চালক না তাকিয়া চন্দ্রসূর্য অ্যাক্সিডেন্ট হয় না কোন বিবেকে কথা বুঝলেন কিনা দেখেন আল্লাহ কিভাবে আল্লাহরে চিনাইছেন চেনো আল্লাহরে মধ্যে ও যদি অ্যাক্সিডেন্ট হয় চন্দ্রসূর্য গ্রহণ নক্ষত্র বিশাল আকাশ পৃথিবী আসমান জমিন এইগুলির চালক না থাকলে অ্যাক্সিডেন্ট হয় না কিভাবে অ্যাক্সিডেন্ট হয় না এটি প্রমাণ চালক আছে এই চালক হইলেন আল্লাহ এত ছোট একটা গাড়ি তোমরা নিজের হাতে বানাও নিজের হাতে চালাও এরপরে যদি অ্যাক্সিডেন্ট হয় এত বিশাল চন্দ্র সূর্য গ্রহণ আসমান এইগুলি যিনি বানাইলেন এইগুলি যিনি চালান যার চালানের মধ্যে কোন ব্যতিক্রম হয় না কোন ডিস্টার্ব হয় না যে কারণে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না চিন্তা করিয়া দেখো তোমার গাড়ির ড্রাইভারে তুমি বেশি ফলো করার যোগ্য না সেই মহাপরিচালককে তুমি বেশি ফলো করার যোগ্য এই জন্য আল্লাহ কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে যিনি খালাকাল আরবা দা যে পৃথিবীতে তোমরা বসবাস করো সেই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন আরো মজার ব্যাপার পৃথিবীর বৃষ্ঠা যেটা এটা তো চতুর্দিক থেকে সাথে স্থানে আছে। কিন্তু কয়েক আসে উপরে গেলে সেখানে অক্সিজেন নেই শত বৎসরের রাস্তা শূন্য স্থান পৃথিবীটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। আর এই শূন্য স্থানের বাতাসের সাথে মিশে আছে অক্সিজেন বিরাজ করে তোমরা যেখানে চলাফেরা করো এখানে অক্সিজেন চন্দ্রের চতুর্দিকে গিয়ে বেষ্টন করে থাকে না কেন সূর্যের চতুর্দিকে গিয়ে বেষ্টন করে থাকে না কেন সেখানে তোমাদের বসবাস নাই অক্সিজেনের দরকার নাই এখানে তোমাদের বসবাস এই জন্য অক্সিজেন কে বেষ্টন করে অক্সিজেন যাতে তোমরা সহজে করতে পারো অক্সিজেন চন্দ্রের চন্দ্রের চতুর্দিকে না দিয়া অক্সিজেন সূর্যের চতুর্দিকে না দিয়া অক্সিজেনকে কোন গ্রহ নক্ষত্রের চতুর্দিকে না দিয়া অক্সিজেন কে আল্লাহ বক্রাবুল আলমিন পৃথিবীর চতুর্দিকে দিয়া আল্লাহ বক্রাবুল আলমিন মানুষ যাতে অক্সিজেন বিনামূল্যে সহজে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং অক্সিজেন যে আল্লাহ তোমাদের সহজে ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন তোমাদের কোনো বিজ্ঞানী করে নাই তোমাদের কোনো সরকারে করে নাই তোমাদের কোনো ফণ্ডিতে করে নাই তোমাদের কারো অজ্ঞাদা করে নাই একমাত্র আল্লাহুল আলমিন এত সহজে তোমাদেরকে অক্সিজেন ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন সেই আল্লাহকে আল্লাহ চিনলেই আল্লাহর হুকুম পালন করতে পারবে আল্লাহর হুকুম পালন করতে পারলেই চিরকালের জন্য যেতে তাই আল্লাহ ফক্রাব্বুল আলমিন এবার বলেন সুরায় সাত নম্বর আয় কার পরিচয় দিয়েছেন আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় দেওয়ার দরকার কি আল্লাহরে চিনলেই আল্লাহ ফরমাবরদারি করবো না চিনলে ফর্মাবরদারি করবে সন্তান যতদিন পর্যন্ত জানে আমার মা আমারে দুধ পান করায় ততদিন আল্লা আল্লাহ করে না সন্তান জানে আমার বাবা আমারে খাওয়ায়। আল্লাহরে দেখেনা আল্লাহ না। দেশের জনগণ যতদিন জানে আমার সরকার আমাকে সুযোগ সুবিধা ব্যবস্থা দেয় ততদিন পর্যন্ত আল্লাহর গুলামী করে না যখন জানতে পারে আমার মা আমাকে একদিন দুধ উৎপান করাইতে পারত না আল্লাহ যদি মায়ের স্থানে দুধ সৃষ্টি করে দিতে না দিতেন जखन सन्तान जानतेबाक एक पैसा दिए सहाय करते आलमी बाबा केौफिक ना दी जेदिन बंदा जानते सरकार दी पा जी आल्ला सरकार के दया ना करत बंदा अल्लाह सरकार गुल गुली सारिया मायर गुल्लाह तक्रब्बुल आलमीन गुल বুঝে তাকলে বলেন আল্লাহর গোলামির জন্য আল্লাহকে চিনা দরকার কিনা আর আল্লাহকে চিনার জন্য আল্লাহ বলেন গোটা জগতটাই আমি এমন ভাবে ব্যবস্থা করে দিয়েছি এই জগতের যে কোনো একটা জিনিস দিয়া তুমি চিন্তা গবেষণা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে তুমি জিততে পারো অন্য আয়াতে বলেন وفي الارضی আয়াতে লিল মুকিনী আয়াতে লিল মুকিনী وفي ان ফসিকুম আফালা এই পৃথিবীতেও আমি তোমরা আমি আল্লাহকে চেনার জন্য বহু ব্যবস্থা করে দিয়েছি পৃথিবীর মধ্যে যে আল্লাহ আমাদের আল্লাহকে চেনার জন্য বহু ব্যবস্থা করে দিয়েছেন এর সামান্য আংশিক আলোচনা এতক্ষণ এল পৃথিবীর চতুর্দিক থেকে অক্সিজেন পৃথিবীর সাথে মাটি সারিয়া উপর দিকে চলে যায় না এর মধ্যে এর মাধ্যমে তোমরা আল্লাহ ফক্রব্বুল আলমিনকে চিনতে পারো আল্লাহ ফক্রবুল আলমিন বলেন তোমার নিজের মধ্যে চিন্তা করলে তুমি আমি আল্লাহকে চিনতে পারো তোমার নিজের মধ্যে চিন্তা করো তুমি যেদিন থেকে ঋণ দাওলা তোমার ভিতরে প্রাণ ঢুকলো এই জন্য তুমি ঋণ प्राण की जिनिस प्रत्येके आसलो की ढुकलो तुम्हारी मुर्दा प्राण सृष्टि कर लो के प्राण देये चिंता कर ले तुम्हाराबुल आलमीन के चिंता पर आल्ला के चिन्हले गुलामी करते आल्ला गुली सारा चिरकाल ফিরে যাওয়ার কোন ব্যবস্থা নেই এই সমস্ত আয়াত যখন নাজিল হইতেছিল তখনও সমাজের একদল মানুষ যে নবীর কাছে আয়াত নাজিল হইতেছিল নবী আর কিতাব দুই ব্যবস্থা তো মনে আছে কথা পৃথিবীর মানুষকে চিরকালের জন্য জাননাতে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা দেবেন আল্লাহ ওয়াদা করেছিলেন জান্নাত থেকে পাঠাবার সময় এই ব্যবস্থা হিসাবে আল্লাহ দুইটা ব্যবস্থা দান করছেন একটা হলো নবী পাঠাইয়া দেওয়া আর একটা হলো আসমানি কিতাব নাজিল করা আমাদের হেদায়তের জন্য আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে নবী হিসাবে এবং কোরআনকে আসমানি কিতাব হিসাবে পাঠাইছেন যখন মোহাম্মদুর রসুল ইসলাম এই কোরআনের কথা প্রচার করতে লাগলেন তখনও সমাজের আঙ্গুলে গোনার মতো কয়েকজন মানুষ ছাড়া নবীকে ফলো করবে দূরের কথা কোরআনের কথা পালন করবে দূরের কথা নবীকে অনুসরণ করবে দূরের কথা পাল্টা নবীর বিরুদ্ধে দুশ্মনী করা শুরু করবে এর উদাহরণ রকম। আমাদের দাঁতের ফাঁকে দিয়ে যখন কোনো কাটা ঢুকে দাঁতের ফাঁকে দিয়ে কাটা ঢুকলে কষ্ট হয়নি কষ্ট হয় যতক্ষণ পর্যন্ত দাঁতের ফাঁকের মধ্যে কাটাটা কাটাকে ততক্ষণ পর্যন্ত জিজ্ঞার বিরাম নাই ঠেলতেই তাকে ঠেলতেই তাকে নিজের স্বার্থে না দাঁতের স্বার্থে দাঁতে কাটা ঢুকলে দাঁতের অসুবিধা হয় নিজের সাথে না দাঁতের সাথে দাঁতের সাথে। আসবার কথা না নবী আর দুনিয়ার মানুষকে যত কথা বলেন নিজের স্বার্থে নয় জাতির সাথে। কথা বুঝে আসে কিনা দেখে নবী আর না সমাজের মানুষকে যে সমস্ত কথা বলেন যে সমস্ত পথে চলতে বলেন নিজের স্বার্থে না জাতির স্বার্থে সুদা উদাহরণ আপনাদের মসজিদের ইমাম সাহেব নমাজ পড়েন হালাল পথে চলেন আল্লাহ করেন আপনাদেরকে নমাজের কথা বলেন কেন নিজের স্বার্থে না মুসল্লিদের সাথে। আপনাদেরকে নবীর তরীকে মতে চলতে বলেন কেন উনি তো নিজে নবীর তরীকে মতে চলে আপনাদেরকে চলতে বলেন কেন নিজের সাথে না আপনাদের স্বার্থে পালন করে থাকে। মুখের ভিতরে জিব্বা যে ভূমিকা পালন করে থাকে মুখের ভিতরে জিজ্ঞা যে ভূমিকা পালন করে থাকে। নবী আর নাইবে নবীগণ সমাজে সেই ভূমিকা পালন করে থাকে কিন্তু যে দাঁতের স্বার্থে জিজ্ঞা এত কষ্ট করে এই দাতে যদি কোনদিন যে করে। বরেন দাতে জিগবারের সুযোগ মতে ভাইলে প্রতিদান দেয় নানিম হারামি করে এমন কামড় দেয় খাটিয়ে পালায় ঠিক তেমনি ভাবে সমাজে এমন কিছু লোক থাকে নবী আর নাইবে সারা জীবন তাদের স্বার্থে জীবন বিলীন করেন আর এই রকমের আরকিবাদী লুক ছিল মোহাম্মদ আবু জাহাল এই রকমের সুবিধাবাদী লুক ছিল মোহাম্মদুরসালের যুগে আবুল আসিবনে ওয়াইল এই সমস্ত সমাজের বড় বড় নেতারা যে নবী জীবন বিসর্জন দিলেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যে নবী সারা জীবন বিসর্জন দিলেন তাদেরকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য সেই নবীর বিরুদ্ধে সারা জীবন বর দুণি করল কার ভূমিকা পালন করলো জিগ্বার না দাতে দাঁতের সব সমাজেই একদল মানুষ জিজ্ঞার ভূমিকা পালন করে একদল মানুষ দাঁতের ভূমিকা পালন করে जिब्बा दाँतर शांति का डुकलेतक्षण पर्यत का बाहर ना करतक्षण पर्त जिब्बा काटाटारे टेलते ही स्वर्थीन स्वार्थ स्वर्थ तेमी बेबे नबी और नीगण समाज मानुष के मरण पर्त हलाल फाराम क्या बोलते हीजे स्वर्थे नुमान बाचा की তারপরও এরা যদি কোনোদিন মতে পায় বারোটা বাজে আবু জাহাল সাড়ে নয় শীর্ণ থেকে রোয়া হইলায় শিক্ষা দিব মোদিনায় গিয়া শিক্ষা দিবার জন্য মোদিনায় গিয়া হামলা করার জন্য মোদিনায় গিয়া অত্যাচার করার জন্য মোদিনায় গিয়া জুলুম করার জন্য যতভাবে দুশ্মনেরা নবী আর নায়বে নবীদের বিরুদ্ধে ভূমিকা পালন করে এর মধ্যে একটা সাধারণ ব্যবস্থা হইল আজে বাজে প্রশ্ন করা প্রশ্নের বেড়া জাল সৃষ্টি করা জানিয়া বুঝিয়া প্রশ্ন করে আমি ওই দিন ওইখানে বলেছিলাম কেউ প্রশ্ন করে জানে না জিনিসটা জানার জন্য মনে মনে সব ইচ্ছা আছে জানলে আমি মানতাম এদের প্রশ্ন করা সবের কাজ এদের প্রশ্নের জবাব দেওয়া অসাবের কাজ আর কেউ প্রশ্ন করে জানার জন্য মানার জন্য নয় প্রশ্ন করিয়া তারে বেড়া জালে তার মুখ বন্ধ করিয়া নিজের ভ্রান্ত মতবাদকে টিকাইয়া রাখার জন্য তাহলে প্রশ্ন করা কত রকম হইল দুই রকম একটা প্রশ্ন হইল জানার জন্য আর একটা প্রশ্ন হইলো সত্যকে এড়াইয়া যাওয়ার জন্য দু রকম প্রশ্নের উদাহরণ আছে আল্লাহ বলেন এইটা তোমরা প্রশ্ন খরচ না জানিয়া জবাব দাও ফিরিস্তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন আল্লাহ যখন ইংলিশকে ফিরিস্তাদের সাথে আদমকে করার হুকুম করলেন ইবলিস কয় আস যদু লিমান খালাক মাটি দিয়া বানাইস তার মধ্যে আলু তাকে আর মাটির মধ্যে অন্ধকার তাকে অন্ধকারের চেয়ে আলু বালো তাই মাটির চেয়ে আগুন ভালো জন্য মাটির আদমের ছে আদমের মা করবেশে উখরুজ তোর প্রশ্নের কোন জবাবের দরকার নাই তুই বিতাড়িত হইয়া যা তুই সত্য তুই এখান থেকে বাইর হইয়া যা পাইন না তুই জিনিস প্রশ্নের জবাব দিলেন না বিতাড়িত দিলেন শিক্ষা হইয়া গেল আমাদের কার প্রশ্নের জবাব দিতে হবে আর কার প্রশ্নের জবাব দেওয়া যাবে না যে জানার জন্য আর মানার জন্য প্রশ্ন করে তার প্রশ্নের জবাব দেওয়া যাবে যে প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করিয়া সত্যকে এড়াইয়া যাইবার অসৎ করে তার প্রশ্নের জবাব দেওয়া যাবে না হাজার বার জবাব দিলে হ্যাঁ হাজার প্রশ্ন তৈরি করবে সেদিনকে বাংলাদেশে এক বন্ধ আমারে আমার জিজ্ঞাসা করে তাই কোরআনের তস্রিদে করো কুনসুরাত মিন নাই আর কুনসুরাত বা নাই জান জানলে জানলে বুঝা গেল কোরআন তুমি বুঝো হে বন্ধ বুঝার দার নাই আমি মনে করলাম জবাব দিয়া কাবু দরকার আমি কইলাম সুরে কাউসারের মধ্যে মিন নাই আর সুরে এক্লাসের মধ্যে বানাই ওইসিন তোমার একটা কথা দিগাই কয় আপনার সাথে আমরা ভাববনি সাথে আমরা ভাববনি কোন কোন কারণ জানি না কোন কারণে উঁজু বাঙে এটা জানে না হ্যা কোরআ কোনো রাত বাদাই খায় কি মনে করেন জানবার জন্য আর মানবার জন্য না বেড়া সৃষ্টি করার জন্য তখন যদি আমি কইতাম কোরআনের কুঞ্চুরাত বা নাই আমি জানি না তখন আমার আমার কথা আমার সত্যবাদ্যই তো ওই তো আগে হি কেউ এর ঘরে আমার কই দেখা হবে আগেও এরা প্রশ্ন করে জানার জন্য আর মানার জন্য না বেরাজাল জল সৃষ্টি করে সত্য কেরাইবার জন্য বেড়া জাল সৃষ্টি করে সত্য কেরাইবার জন্য ঠিক তেমনি সমাজে আল্লাহর প্রশ্ন করতে হবে একমাত্র আল্লাহর গুলামী করতে হবে আবার মাঝে মধ্যে রহমানের গুলামী করতে হবে সুতরাং মুহাম্মদের কথা ঠিক নাই মোহাম্মদের কথা মানা যাবে আল্লাহ গুল আলিন প্রতিবাদে বলেন আর রহমান আল্লাহর শিষ্টাওয়া আল্লাহ আর রহমান দুই ব্যক্তির নাম না একজনের নেেন প্রশ্ন কিভাবে সাজাইছে প্রশ্ন সাজাইছে আবু আবুজাহালের দল রসুলের কথা মানার জন্য না বেড়াজাল সৃষ্টি করার জন্য বেড়া জল সৃষ্টি করার জন্য ওই অতদিন কুসি এক আল্লাহর গুলামি করার লাগবে এখন কয় রহমানের বলে গুলামি করার লাগবে একবার আল্লাহর গুলামী করে আর একবার রহমানের গুলামি করলে যদি ইন তাকে একবার আল্লাহারের সেরজা দিয়ে আবার দেবতারে সেরজা দিলে ইম থাকবে না কেন ষ্ট হয় না এখানে একত্রবাদ নষ্ট হবে কেন এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন আর রহমান এই জমিন এই মহাসৈন্য এই আসমান ইয়ারস যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ আল্লাহর এক নাম রহমান রহমান সম্পর্কে অনেক কথা আলোচনা করার মতো আছে ইনশাল্লাহ আগামীকাল যেখানে প্রোগ্রাম আছে সেখানে রহমান রহমান শব্দের তফসিদ থেকে আলোচনা শুরু হবে আজকে এই পর্যন্ত আমরা যা শুনলাম বুঝলাম এর মাধ্যমে আমরা শিক্ষাটা কি ভাইলাম আল্লাহকে সিনিয়া আল্লাহর গুলামী করিয়া জান্নাতে যাওয়ার পথে চলা দরকার এতটুকু শিক্ষা হইল কিনা দেখেন আল্লাহকে সিনিয়া আল্লাহর গুলামী করিয়া চিরকালের জন্য জান্নাতের পথে চলা দরকার আল্লাহ তান করুন আল্লাহর গোড় মসজিদ নির্মাণ আদিন আছে আর কয়েক মিনিট পরে আজান হবে নমাজ হবে ইনশাল্লাহ हम तो सबई नमज पड़े जाबानर आगे कैक मिनिट समय मस्जिद निर्माण क्या चलते हादी शरीबी अल्लाह रसुल जी व्यक्ति मस्जिद बनाने का अल्लाह तरह बेहस्तर मध्य स्वर्ण घर बना दे এই কারণে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আমি আপনাদের সামনে কথাটা উল্লেখ করার জন্য আমরা যার যার এই মসজিদের নির্মাণ কাজে যার যার সাধ্যমত কয়েক সাহায্য করি তারপরে আদান হয়ে যাবে আদানের পরে আমরা এশার নামাজ জমাতে পড়ার চেষ্টা করব আল্লাহ তো চিন্তান করুন আমিন সুহান রব্বিকা রব্বিল ইতিসালাম আল্লাম আলহামদুলিল্লাহ আলমিন